দুল্লাহ রসলাম সঈদসি নবীন মোহাম্মদ আসফা বিহ আজমআন আলহামদুলিল্লাহ সামনে আপনাদের সবাইকে মুবারকবাদ সময় মত পৌঁছার জন্যে আজকে আমাদের তাফসিল শুরু হচ্ছে সুরা আল আনামের একশো এগারো নম্বর থেকে যেটা হচ্ছে অষ্টম পাড়ার শুরু থেকে আল্লাহ করছেন আমি যদি তাদের কাছে ফেরেস তাদেরকে পাঠাতাম আর এমন কি যারা মরে গেছে তাদের আগে কবর থেকে এসে তারা যদি খবর দিত কথা বলতো এদের সাথে আর তারা যা কিছু চায় সবকিছু আমি তাদেরকে জমা করে দিতাম আগে যারা চলে গেছে তাদের আগে সবাইকে জমা করতাম তাদের কাছে সবকিছু এবং সামনাসামনি কথা হতো তাদের সাথে এর তারা ইমান আনত না একমাত্র আল্লাহ চাইলেই সেটা সম্ভব তা না হলে তারপরেও এত কিছু পাওয়ার পরে তারা ইমান আনত না আনবে ওলা কিন্নতার আহমিয়াজ হালুন তাদের অধিকাংশই আসলে জানে না মধ্যে আছে। এখানে আপনারা দেখতে পেয়েছেন গত সপ্তাহে আমরা যে সমস্ত বিষয় আলোচনা করছিলাম তার মধ্যে অন্যতম বিষয় ছিল আল্লাহ রবুল্লা আলমিনের কুদরতের যে সমস্ত ক্ষমতা রয়েছে সেগুলো নিয়ে তিনি মক্কার কাফেদের কাছে পেশ করছেন তাহিদের দিকে ডাকছেন উলু দিকে ডাকছেন সমস্ত ক্ষমতা ক্ষুদ্র সৃষ্টি আকাশ জমিন সবকিছু আল্লাহতালার সৃষ্টি তিনি তো একমাত্র মাবু ধর উপযুক্ত যে মূর্তিগুলো হাতে মেদির হাতে বানায় এগুলো কেমন ধর উপযুক্ত আল্লাহ হল্লা মানুষকে এত খোল্লম খোলা এত সুন্দর করে বলছেন এত দাওয়া দেওয়ার পরেও কোরআশগঞ্জ মক্কায় বসে বসে তারা কি বলে আরে আপনার কাছে ওই আসে কোনখান দিয়ে আমরা তো দেখিতে কিনা কেমনি বিশ্বাস করি সেরেসটা যদি আসমান থেকে নাজিল হয় আর বলে দেয় যে দেখো উনি সত্যি নবী আমরা এবার তাই না তাদের পূর্বপুরুষও তাই তো করে গেছে করাই বংশের লোকেরা ইব্রাহিম আল্লাহ আসসালামের দিন থেকে আস্তে আস্তে সরে সরে সরে মূর্তি পুজোর দিকে চলে গেল তারা যদি উঠে বসে যে আমরা ভুল করেছি আসলে মাহবুদ তো আল্লাহ আমরা ভুলে চলে গেছি মূর্তির কাছে তোমরা ঠিক হয়ে যাও এইরকম তারা মূর্জ মানুষ এসে একটা খবর দিলে তাও বিশ্বাস করা যায় আর আল্লাহ তালা অনেক কিছু তারা এইরকম জোগাড় করতে বলেছেন তো আল্লাহ তালা বলেন যে সমস্ত দেয়ের আগে যত জাতি আছে সবগুলাকে জমা করে আনিয়ে যদি বলা হয় দেখো এই মোহাম্মদ সাল্লি সাল্লাম যে আল্লাহ দিকে ডাকেন তিনি আসল আল্লাহ আর উল্টাপাটা মা বদিকে যাই না আমরা গিয়ে ভুল করেছি এগুলো বললেও এমন এমনকি কুবুলান সাক্ষী মোকাবিলা করা হয় এর পরেও আল্লাহ না চাইলে কিছু লোক ইমান কবুল করবে না। তাই হয়েছে যুগে যুগে কত নবীকে কত চ্যালেঞ্জ করেছে দেখি এই পাহাড় থেকে তাদা উঠ বের করে নিয়ে আসেন গর্ভবতী উঠ লাগবে তাও কমেসঅালের লোকেরা বলেছে মোসা আল্লাহ সাল্লামকে বলেছে কি আছে দেখান দেখি তা এমন বের করলেন তারা দাদুকর নিয়ে আসলো সব ওনার লাঠি সাবই সমস্ত সব খেয়ে ফেললো এত মৌা হাত বের করলে সব দেখা যায় ধপ ধল করছে নু তাও কোনো কাজ হল না তুমি যদি চন্দ্রকে দুই টিকরা করতে পারো হাত হাতের ইশারা তাহলে বুঝলা মৌর্যাদা আসে তুমি নবী তিনি তাই করলেন আল্লাহর হুকুমে তাও কি মানে আনলো কিছুই আনল বলে ও বুঝছি কিছু জাদু টাদু সে আমাদেরকে নজরবন্দি করে ফেলেছে এইরকম বিভিন্ন রকমের আল্লাহ ভালো করে জানেন মানুষের জবাব দিচ্ছেন তারা আপনাকে আমি জানি এই দুষ্টগুলো বললেও এরা ইমান আনবে না কারণ খতাম তো রসুল সাল্লাম তো দাবা দিতে দিতে পরেশান হয়ে যাচ্ছে কম কষ্ট করেছে। তেরোটি বছর মক্কায় দেওয়ার দিনে মাত্র অল্প কয়েকজন ইসলাম কবুল করল তাই না মক্কার অধিকাংশ অমুসলিমী থেকে গেল শুধু তাই নেই এত দুশ্মনী শুরু করে দিল এই যে তিনি এই একটা ফেইজ মোকাবেলা করেছেন যদিও মদিনায় যাওয়ার পর আস্তে আস্তে আল্লাহ তালা ওনাকে এই জমিনের মধ্যে দিনই কাজকে ছড়িয়ে দেওয়ার তৌফিক দিয়েছেন এবং মদিনায় মুসলমানের শক্তি অর্জিত হয়েছে ব্রদের ওষ খন্দার পার হয়ে গিয়ে ফতে মক্কা আল্লাহ তালা দান করেছেন তো এই এর আগে তিনি সময়টা খুব কষ্টের পার করেছেন ঠিক না। কত কষ্ট নিজে এত ভালো মানুষ এলাকার পরিচিত আত্মীয় স্বজন সবাই এত মহব্বত করেছে ওনাকে ছোটকাল থেকে তাদেরকে তিনি এই ভালো কথাটা মতেই গ্রহণ করাতে পারছেন না কম কষ্ট নয় এবং তারা তা তো কবুল করলই না ওনাকে শান্তিতে প্রচার করতে দিবেন না শান্তিতে কাজ করতে দিবেন না দুশ্মনী চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছেন ওনাকে হত্যা করতে পর্যন্ত তারা পরিকল্পনা করেছে। এইগুলো যখন ওনার সামনে হয় তিনি খুব মানসিক কষ্টে ভুগেন এবং তিনি বুঝতে পারেন না আমি কি অপরাধ করলাম ভালো কথাই তো আমি বলছি এর অবস্থা কিন্তু উম্মের বিভিন্ন পিরিয়ডে আসে তাই না মুসলমানদের এখন কি অবস্থা যারা ইসলামের তরিকায় চলতে চায় পৃথিবীটা তাদের জন্য মনে যেন সংকুচিত করে দেওয়া হচ্ছে তাই না আল্লাহ বলছেন জমিনটি তাদের জন্য মনে হয় সংকীর্ণ হয়ে গেল অথচ আল্লাহ জমিনটি এত সংকীর্ণ জমিনের আয়তন কত বিশাল কত বড় জমিন তারপরে যেমন জিন্দগিটা সংকীর্ণ হয়ে আসছে তা আমরা তারা এই জমানায় এইরকম পরিস্থিতি মোকাবিলা করি আমরা আর কিসের কদ্দুরি দাওয়াতি কাজ করি আমরা নিজের পেট নিয়ে সারাদিন চিন্তা করি এরপরে এত দুশিনে আমাদেরকে মোকাবিলা করতে হয় তাই না খবর একটা আসবেই এক সপ্তাহের ভিতরে একটা খবর আসা লাগে হ্যাঁ থেকে আল্লাহিল করে থাকে তাদের কি মাথা খারাপ না কোন চিন্তা করলেন কালকে এগুলো কোথেকে কেমনি ঘটে আমরা হিসাব করে কোন কিতাব বুঝে পাই না কারা এগুলো করে কেন করে এর পিছনে কি উদ্দেশ্য রহস্য আল্লাহ তালা জানে অনেক কিছু রহস্য আবৃত কিন্তু একটাই তো পরিষ্কার যে মুসলমানদের বারোটা কিভাবে বাজানো যায় ক্ষতি কিভাবে করা যায় ইসলামের রাস্তা কিভাবে বন্ধ করা যায় এটা তো ভালো করে হচ্ছে যেই করুক জানেই করে। কিন্তু ইসলামের তো বারোটা তার মনে করে কারণ ইসলামের বারোটা আসলে মানুষে তো বাজাইতে পারবো না দিন তো আল্লাহ তালা বারোটা মুসলমানদের বাজে আর কি কিছু কারণ মুসলমানরা তো আল্লাহ তালা দিনের দিকে আসে না এইগুলো ফেজ করার পরিস্থিতি বল ইমানই তো আমাদের নাই ইমানেই তো দুর্বল আমরা আগেই ঘাবড়ে যাই কাহিল হয়ে যায়। কেমনে এগুলাকে আমরা ডিল করবো আমরা দিশা পাইনা এই যে একটা কষ্টকর সময় পৃথিবীতে সব সময় কোনো সময় এই তরিকায় কোনো সময় ওই তরিকায় এসেছে এই কষ্টের সময় কি করা দরকার আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনার দরকার তাই না আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে কিছু মেসেজ দেওয়া দরকার এজন্য জন্য কোরআন শরীফে সব এক জায়গায় আল্লাহ তালা বলে দেননি বিভিন্ন জায়গায় টাইম টু টাইম একটু একটু করে মেসেজ রেখেছেন বিভিন্ন পরিস্থিতি আমরা প্রাণ পড়তে পারতে শিক্ষা নিতে পারি এই যে মক্কি জিন্দিগি তিনি এত কষ্ট করছেন রসুল এক সময় চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন আর কোন তরিকায় দা দিলে তাদেরকে একটু কনভিন্স করা যাবে কোন তরিকায় বললে তারা শুনবে আল্লাহ তালা নিজেও বললেন ওনাকে লক্ষ্য করে আরেক আয়াতে ভাবে ও আর কোন কথা আছে ওটা বললে তারা ইমান আনবে বলেন তো আপনি আপনি তো সব বলছেন সব বলা হচ্ছে আল্লাহর পক্ষে থেকে সব নাজির করা হচ্ছে কোন কথা বাকি রয়ে গেল যেটা হলে তারা ইমান আনবে আল্লাহ তালা নিজেই বলছেন তো ওই সময় রাসুল উল্লাহ সাল্লা সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তালা বলছেন গুরু রে এভাবে শোনেন আপনি যে পরিস্থিতি দেখেন হে নবী মোহাম্মদ আমি প্রত্যেক নবীর জন্য জোগাড় করেছি কি দুশ্মন প্রত্যেক নবীর জন্যই দুশ্মন ছিল কোন নবী এত শিমত দুনিয়ার মধ্যে দিনে কাজ করবে শান্তিমত নবী পান নাই প্রত্যেক নের শতান আর জিনের শয়তান দনু টিসিমের শয়তান নবীর জন্য দুশ্মনই করেছে তাদের এই শয়তানি কিভাবে হয়েছে কোনো সময় তো তারা একেবারে অ্যাটাক করে হত্যাই করে ফেলতে চায় তাদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে চায় কিন্তু তার আগে সব জায়গায় যদি রক্তাক্তে পথ নাও আসে থাকে বাধা বিপত্তি অপপ্রচার বিশেষ করে অপপ্রচারটা খুব চলেছে আমরা মনে করি এই জমানায় খালি মিডিয়াই অপপ্রচার হ্যাঁ এই জমানার মিডিয়া এত রকম আছে এটা ঠিক আগের জমানায় এত রকম ছিল না কিন্তু যখন যেই ধরনের মিডিয়ার বিকল্প জিন শয়তান আর ইনসান শয়তান তাদের মধ্যে খালি ওয়াহি হয় একজন আর্জুনকে ওয়াহি করে একজন আর্জনের কাছে ওহি অর্থ কি ওহি অর্থ যে আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে ওয়াহি আসে সেই ওয়াহির এক জিনিস আর একজনের খবর আরেকজনের কাছে পৌঁছায় মিডিয়ার মাধ্যমে পাস করে দেয় প্রচার করে প্রচারনা চালায় এটা একটা ওয়াহি এটা ওই আল্লাহ থেকে নাজির হওয়া সেই ওয়াহি না এই ওয়াহি তারা একে অপরের কাছে করে সারা দিন কানে কানে ফুসলায় তারপরে বিভিন্ন তরিকায় সলা পরামর্শ করে ছড়িয়ে দেয় কি করে জুখরুফাল রুফাল কাউলে গরুরা জুখরুফল কাউল কথাগুলোকে যখন তারা প্রচার করে খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে খুব নাইস প্রেজেন্টেশন করে কথাকে এত সুন্দর প্যাকেজ বানায় মানুষ বিশ্বাস না করে মনে হয় উপায় নাই গরুরা ধোকা প্রতারণা সব ধোকা আধুনিক জমানার প্রচারণা কেমন এই যত প্রচারণা হয় যত এরকম মিডিয়াতে লেখে আর বলে এগুলা কথারে বানায় দেখবেন এমনভাবে মিথ্যা কথাকে এত গ্লোরিফাই করে বানায় এত সুন্দর করে একটা লোকের ক্রিমিনাল বানায় যে মোটেই ক্রিমিনাল না আর যে ক্রিমিনাল তারাই এত সুন্দর করে প্রেজেন্ট করে মনে হয় সে একজন অত্যন্ত নিষ্পাপ মানুষ এটা হচ্ছে জুখরুফাল কাউল কথার সৌন্দর্য জাখার জোখরোফা হচ্ছে মনে করেন বিল্ডিং এর মধ্যে জোখরোফা থাকে বিল্ডিং এর বিভিন্ন রকমের ডেকোরেশন হয় তাই না এগুলো জোখরোপা কারুকার্যাবসুলেটলি দ্যাট ইজ এ পিওর বাংলা কারুকার্য কারুকার্য খচিত কাজ এগুলো হল জখরফ আর কথার মধ্যে কারুকার্য থাকে শৈল্পিক কাজ ভেরি ওয়ে আর্টিশন হাই মানুষ যেন বিশ্বাস না উপায় এমন করে করে তারা প্রচার করে হে নবী আপনার বিরুদ্ধে একলা কাজ করে শত বুদ্ধি বুদ্ধিজীবীর মাথায় বুদ্ধি ঢুকাই দেয় এমনি লেখ এই স্টোরি বানাই ফেল আপনাদের কাছে খুব বেশি অতিরিক্ত অতিরঞ্জিত মনে হয় কথাগুলো শোনেন প্র্যাকটিক্যালি কিভাবে করে তার এক্সাম্পল তো আমরা পেয়েছি আপনাদের মনে আছে বদের যুদ্ধের আগে যখন দারুন্নাদাতে বসল কাফেরদের লিডাররা যে মোহাম্মদ সাল্লি সাল্লাম দারুনা দোয়াতে নয় নবী করিম সাল্লামকে হিজরতের আগে তারা বসলো কি করা যায় মোহাম্মদ তো আমাদের সমাজে মহা ফেটনা ছড়িয়ে দিয়েছে কি করা যায় আগুন লাগিয়ে দিয়েছে না কি করা যায় তারা বিশাল একটি সমাবেশে বসলো এই জায়গাটার নাম হচ্ছে দারুন্না দোয়া এক সময় মক্কায় দিকে যেতে একটা গেইট ছিল যারা এই এক্সটেনশন হওয়ার আগে গিয়েছেন তারা হয়তো জানেন বাব উন্না একটা ছিল নদোয়ার বাব না দোয়া অর্থ কি আল্লাহর ঘরের পাশেই সামিয়ার দিকে যাইতে ওখানে একটা ছোট্ট অ্যাসেম্বলির মতো জায়গা ছিল আরবদে। মক্কার কড়াই লিডাররা পাবলিককে নিয়ে কোনো কনফারেন্স করতে হলে কোন বিষয়ে সলা পরামর্শ করতে ওখানে বসত এটা নাম হচ্ছে দার উন্না সেখানে বসে বিভিন্ন পরামর্শ আসলো কেউ বললো তাকে বন্ধু করে রাখো কেউ বললো তাকে বহিষ্কার করো বিভিন্ন রকমের ফর্মুলা আসলো কিন্তু একজন মুরুবী সেখানে দেখা যায় তাকে কেউ চিনে না অনেক বয়স্ক মুরব্বী খুব একেবারে মুরব্ব পরে আসছে মানে মুরব্বী আপনি কে থেকে আসুন কি সমাচার আরে ভাই আমি তো বহু দূরের থেকে আসছি সেই নজ এলাকা থেকে আসছি তোমাদের এই খবরটা আমি পেয়ে গেছি আসলাম আমার কিন্তু তোমার বয়স দেখছো আমার অভিজ্ঞতা দেখছো আমার অভিজ্ঞতা তোমাদের থেকে অনেক বেশি এইরকম লোককে বন্দী করে দিয়ে বহিষ্কার করে দিয়ে তোমরা পরিত্রাণ পাবে না একটাই মাত্র তোমাদের সমাধান সেটা সেটা কি হত্যা করতে হবে হত্যা না করা পর্যন্ত তোমরা তার থেকে কোন পরিত্রাণ পাবে না নিস্তার নাই তোমাদের মুক্তি নাই তখন তারা সিদ্ধান্ত নিল কিভাবে করতে পারো যে হত্যা করলে তো মুশকিল বনী হাসেম তো আমাদের বিরুদ্ধে চলে যাবে বনু হাসেম মোহাম্মদ সাল্লাহমার যারা গোষ্ঠী আছে তারা যদিও অনেকে ইমান আনে নাই স্বয়ং আবু তালেব ইমান আনে নাই কিন্তু ভাতিদার দেওয়ার ব্যাপারে সাংঘাতিক খেয়াল রাখে এবং আরো অন্যান্য যারা আছে ওনা চাঁটা কাজিম সবাই নাম মোহাম্মদ আমাদের গোষ্ঠীর ছেলে তাকে কিছু হতে দেব না আমরা তাহলে তোমাদের একটা বুদ্ধি আমি দিই ওই বুদ্ধি করলে আর তোমাদের ভয় সেটা কি বুদ্ধি বলে তোমরা কোন এক কবিলার লোকেরাই কাজ করো তাহলে তোমাদের কবিলার বিরুদ্ধে বনি হাসেন যুদ্ধ করবে তোমাদের সমস্ত কবিলার থেকে প্রতিনিধি জোগাড় করো কয়েকজন যে কয়টা কবিলা আছে সবগুলার একজন করে নিয়ে আসো চারজন পাঁচজন এরকম নাম করা আছে সবগুলার হাতে একটা করে তরবারি দাও আর মোহাম্মদকে ধরে তাকে বাঁধে রাঁধে শোয়াইয়া এক কবিলার লোকেরা মারবে না ছয় সাত দশ কবিলার লোকেরা যদি তরবারি দিয়ে একসঙ্গে আঘাত করে তাহলে সবাই তার খুনের জন্য দায়ী হয়ে গেলে এখন এত বড় এই সবার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বনি হাসামের কোন হিম্মত হবে না কোন প্রতিশোধ নেবে না সবাই বলে তাই করে এরকম বুদ্ধি তো আমাদের মাথায় হাসে নেই হ্যাঁ আমার বাইরে দেখছো না আমি অনেক বুদ্ধি এই এর নাম কি এই বুদ্ধিমান লোকের নাম কি এই বুদ্ধিজীবীর নাম কি কিবলিস হ্যাঁ এই ইবলিস এই বুদ্ধিজীব তাহলে আবার সে বুদ্ধি দিয়েছে কোন সময় বজার যুদ্ধের সময় বিভিন্ন বুদ্ধি দিয়েছে যে তারপরে সে চলে আসে আমি জানি তোমাদের সঙ্গে মোহাম্মদ হবে বাজারের সময় আমি আসছি আমার অভিজ্ঞতা দিয়ে তোমাদেরকে পরামর্শ দিতে আমার অনেক এক্সপিরিয়েন্স আছে এইভাবে করবো সেভাবে করা এরকম করা সেরকম করা বিভিন্ন ফোন দিয়ে দিল তারপরে ফাইনাল কথা বলল যে আমি তোমাদের সঙ্গে আগা গোড়া আছি আমার বুদ্ধি নিয়ে কোন চিন্তা করোনা বুদ্ধিজীবীরা কি করে দেখতে পেরেছেন এরপরে যখন যুদ্ধ শুরু হয়ে গেল আল্লাহ তারা তো মুসলমানদেরকে দেখালেন ফেরস্তান করে দিলেন দিলেন না ফেরেস্তারা যখন আসলো সাহাবিদের সমাবেশে যোগ দিয়ে সাহাবীরা দেখেন না বলে যে আমি একটাকে অ্যাটাক করব দেখি যে আমার তরবারে চালনা আগে তার কল্লাপ রে গেছে ফেরস্তারা জয়েন করে ফেলেছেন খামসাতে আল্লাহ ইমিনাল মালা মর দেখি আল্লাহ বলছেন শুরু হয়ে গেছে এখন কাপেরা তো ঘিরে ব্যাপার কি মানুষের তো কম কাপেরা কেউ কেউ দেখে কিছু সাদা লোক দেখা যায় পাগড়িওয়ালা সাইজ সাইজ অনেক লম্বা চিনিও না তারা অনেকে এটা বলেছে এখন দেখি ওদের পালনের অবস্থা বা তারা এখন ভয় গেছে এখন মুরব্বীর কাছে পরামর্শ দিতে আসছে হয়ে গেছে চার পেয়ে গেছে সে আমি তো রব আলমী ভয় করি আমার সম্ভব না আমি চললাম এরপরে তোর ভঙ্গ দিয়ে কাফেররা ভাগলো আল্লা তাল মুসলামাদেরকে বিজয় দান করলেন তাহলে এই আর বুদ্ধিজীবীদের চিন্তার মাথায় তার জন্য কষ্ট শান্ত মানুষের শরীরের ভিতরে রগরাগে ঢুকে আপনার চিন্তা ভাবনাকে প্রভাবান্বিত করতে পারে আপনার ভিতরে অসমতা দিতে পারে এই ক্ষমতাকে সে কাজে তাহলে দুনিয়ার মধ্যে এখন দাগ ঘটছে আমাদের দেশে বলেন আর পৃথিবীর অন্য দেশেই বলেন সব জায়গায় ইনসান শয়তানার মানুষ শয়তানের কো চলছে ইসলামের বিরুদ্ধে যেটা নবীকে ইমসামকে ফেস করতে হয়েছে সমস্ত নবীদেরকে ফেস করতে হয়েছে যুগে যুগে মুসলমানদেরকে ফেস করতে হবে এর থেকে পরিত্রাণ পাওয়া কোনো উপায় নেই আল্লাহ তালা সাহায্য করলে তখনই আমার প্রতিটিকে থাকলে এই মোকাবিলায় টিকে যাওয়া সম্ভব আর যদি মুসলমানরা এগিয়ে না আসে তাহলে আল্লাহর সাহায্য আসতে দেরি হয়ে যাবে এখন শৈতান তো জিন থেকে হয় ইবিলিস জিন জাতির জাতের কান আমিনাল জিনে এ বিিস হল জিন জাতির অন্তর্ভুক্ত তারপরে সে আল্লাহর হুকুম্মানকে অস্বীকার করল ফাঁসেক হয়ে গেল সে বুঝলাম সে জিন এবং তার অনুসারী জিনদের মধ্যে মেজরিটি হল শয়তান শয়তানের অনুসারী শয়তানের সৈন্য বাহিনী তাদেরকে শয়তান বলাটা তো আমরা বুঝতেছি তারা শয়তান এখন মানুষ শয়তান কেমনে হয়। কোন মানুষ শয়তান হয় আমরা তো শুনছিলাম বা অনেকে মনে করেছি শয়তান কার থেকে হবে মানুষ থেকে তো শয়তান হওয়ার কথা কিন্তু আল্লাহ তালা বলছে মানুষ থেকেও শয়তান হয় তাহলে মানুষ থেকে শয়তান কারা হয় যারা গুনা করে গুনায় কবিরা করে নাফরমানি করে মদ খায় জেনাবা বিচার করে এরা কি শয়তান হয়ে যায় শয়তানের কাজ কি খালি মদ খাওয়া যে না করা শয়তানের মূল কাজ কোনটা মানুষকে পথ ভ্রষ্ট করা মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া এটা তার প্রধান কাজ না নাকি মদ খাওয়া তার প্রধান কাজ ন তার প্রধান কাজ এটা কেমনি বুঝলেন কোরআন শরীফে যখন আল্লাহ তালা তাকে অভিশপ্ত করে বের করে দিয়েছে তখন সে কি বলেছে চ্যালেঞ্জ করে বলেছে আমি তাদের ডান দিক থেকে আসবো আই ম্যান হিমা এলিহিম আমি ফকে আমি তাকতে হিম আমি দিক থেকে আসবো আমার প্রধান কাজ হবে মানুষকে আদম সন্তানকে ধোকা দিতে দিতে ডান বাম সামনে পিছনে উপরে নিচে সব দিক থেকে আসবে আহমকাল্লা যাতে তারা একটাও জান্নাতে যেতে না পারে সবগুলো জাহান্নামে নিয়ে যায় জাহান্নামে আর চেষ্টা করবে এইটা তার প্রধান কাজ মানুষের মধ্যে কিছু লোক আছে কবিরা গুণা করে মদ খায় মিথ্যা কথা বলে চুরি করে ডাকাতি করে জেনাবা বিচার করে এরা কবিরা গুণাকার অবশ্যই শাস্তি পাবে তবা না করলে আল্লাহ মাফ না করলে জাহা জ্বলতে হবে কিন্তু এরা সবগুলোকে শয়তান বলা যাবে না শয়তান বলতে হবে কাকে যে শয়তানের মূল কাজ করে ইসলামের বিরুদ্ধে যার অবস্থান মানুষ আল্লাহর দিনের দিকে আসুক জান্নাতে যাক এটা যে সহ্য করতে পারে না তাকে কি বলা যায় সেই মানুষটা শয়তান সে শয়তানের কাজ করছে মানুষ যেন জাননাতে যেতে না গান বাজনা মেলা এগুলো জোগাড় করে নাচ হ্যাঁ এই সমস্ত যে সমস্ত অপসংস্কৃতি যেগুলো মানুষকে শয়তানের রাস্তা নিয়ে যাবে কুফর দিকে নিয়ে যাবে আল্লাহ রাস্তা দিকে নিয়ে যাবে এই কাজে যারা করে এইগুলো ফাংশন যারা করে আর করায় এরা কিন্তু শয়তানের কাজ করে এদেরকে বুদ্ধি দেয় শয়তান শয়তান থেকে এরা বুদ্ধি নেয় আবার শয়তানে কোন কোন সময় এদের বুদ্ধি নেয় কোনো কোনো সময় শয়তানও মানুষ থেকে বুদ্ধি নেয় চিন্তা করে আল্লাহ আমি তো এর দিয়ে বুঝতে পারি নাই তার টেকনিকটা আরো হাই আমার থেকে এগুলো করে অবশ্যই বালা বাউরা একজন ছিল নুমুসা আলসালামের সময় দিনদার মানুষ এলম কালাম ছিল কিন্তু আল্লাহ তালা তাকে গোমরা করে দিয়েছে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 এছাড়াও ওয়েস্ট কোর্ট সব রকমের ইসলামী বই মদিনা ডেটস রিচার্জেবল টর্চ লাইট আতর ও পার্কিং সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সালমার ডিজাইনার আবাহা হাউস ওয়ান ওয়ান এইট হোয়াইট চ্যাপেল রোড লন্ডন ই ওয়ান ওয়ান জে ইতরা তার যখন খুব প্রমোশন হইতে হইতে প্রমোশন তো আসলে বলা ভুল ডিমোশন কেউ যদি গডফার হয়ে যায় মস্তানের একেবারে সর্দার হয়ে যায় বস হয়ে গেছে তো তার এটা তো প্রমোশন অধপতন তো এরকম মানুষ কোন কোন সময় শয়তান শতানকেও ডিঙ্গিয়ে যায় কাজেই মানুষকে কম মনে করবেন না সমস্ত দোষ শয়তানকে দেয় হ্যাঁ ওই যে মানুষ শয়তানি করে সেও বলবে কেমন যে আল্লাহ আমাকে শয়তানের পথে টেনে এনেছে আমি তো আসতে চাইনি এই ঝগড়া কথা শুনেছি সামনে আরো শুনতে হবে জঘন্য মিথ্যাচার সকল যুগে শয়তানের একটা বিরাট হাতিয়ার শয়তানের নেটওয়ার্ক এই অপপ্রচারের এই ফোন দিয়ে যুগ হয়েছে এখনো আছে এইগুলো দেখে আপনার রব যদি চাইতেন তারা এগুলা করতে পারত না উল্টা করেছে করে সে ব্যাপার বন্ধ করে দিলাম আর কথাই বলতে পারবো না আল্লাহ এরকম সবসময় করে দিয়েছেন আল্লাহর ক্ষমতা না আছে কিন্তু আল্লাহ কিছুদিন তামসা দেখেন দেন দেহি কোদুর যায় আল্লাহ চাইলে তার এটা করতে পারতো না আল্লাহ এগুলো করিয়ে পরীক্ষা করছেন আল্লাহ এই দিনের দাবাও প্রেসার যখন আসে মুসলমানরা অনেকে ঘাবড়িয়ে যায় চিন্তা করে কোন কোন জায়গায় একটু কমাই বললে ছেড়ে দিলে আমরা একটু নিরাপদে থাকতে পারবো এরকম মাঝে মধ্যে আমাদের মধ্যে চিন্তা আসে কিন্তু এইরকম সিদ্ধান্ত নিতে আমাদের চিন্তা করতে হবে যে এই যে আমরা একটু পিছনে চলে আসলাম ইসলামের কথা বলছি না হক কথাটা এটা কি আল্লাহ করবেন কি না কারণ আমাদেরকে যদি আমরা পাশ কেটে এড়িয়ে তাহলে মানুষের কাছে আমরা হক কথা বললাম না কিন্তু আমাদেরকে আল্লাহ তালা কোন কথার জন্য সৃষ্টি করেছেন হক কথা পরিষ্কার করে দেওয়ার জন্য ইসলামের আসল কথা যদি আমরা না বলতে পারি না বলি তাহলে সেটা আমাদের বিরুদ্ধে কেমন দিন বলবে যে না আপনা মুসলমানরা আমরা যা চাইছি তাই বলে দিয়েছি হ্যাঁ আমরা ঠিক আছি আপনাদের সঙ্গে আমরা আপনাদের সঙ্গে একমত ইসলামের স্টেপ জায়গা মত সব কথা একটা ফর্শ করে ছেড়ে দিতে হবে তা না উদু ই রবলি কাবিল হেকাতে হাসান অবশ্যই অবশ্যই এই সমস্ত সুন্দর গাইডেন্স আছে হেকমতের সাথে বুদ্ধিমত্তার সাথে সুন্দর ভাষায় আক্রমণাত্মক ভাষা হয় নয় মানুষকে অ্যাটাক করে কথা বলা নয় সুন্দর করে পলাইট বলিষ্ঠ ভাবে পোলাইট বা আপনি হকের কথা সুন্দর করে বলেন কিন্তু আপনি মজবুতির সাথে বলেন আপনি আপনার ইমানটা সে হয়ে যাবে আপনি ইসলাম কিছু লোকেরা তারপরে একটু ভয় অল্প একটু বলেন এটা যেন না হয় আল্লাহ তালা বলছেন আলু আপনার রব চাইলে তো এগুলো কিছুই করতে পারত না আপনার রব অ্যালাউ করতেছেন কিছু আপনাকে পরীক্ষা হচ্ছে সবাইকে পরীক্ষা হচ্ছে পরীক্ষা প্রচার আপনাকে মনটাকে ছোট না করে ফেলে একদম অনেকে আমাদের মিথ্যা প্রচার দেখে সোশ্যাল মিডিয়াতে গিয়ে দুঃখ কি করবে না করবে খালি দিন ওগুলো পড়ে আর কোনটা কাউন্টার বক্তব্য দিয়ে মনের জ্বালা দূর করে বাস। আশা আল্লাহ বিরাট কাজ হয়ে গেল কি খেদমত করতেছে আমলের মধ্যে নাই দাবাতের মধ্যে নাই তালিমের মধ্যে নাই তার মধ্যে নাই খালি মিডিয়ার মধ্যে পড়ে আর মনে ঝাল প্রকাশ করে নেগেটিভ কমেন্ট করতে থাকে মনে করে খুব ইসলামের পক্ষে একেবারে কাজ করলে এইগুলার মধ্যে বেশি হওয়া কি ভালো আল্লাহ তালা কি বলছে ফালুন এগুলো ফাদা রাখুন লিভ দিস আজে বাজে কথা বলে এগুলো শোনারও দরকার না এগুলো মন্তব্য করার দরকার লিভ আপনি আপনার কাজে এগিয়ে যান দাবাত বন্ধ করে দিন না এগুলো নিয়ে এত ওয়ারিড হইয়েন না আপনি আপনার কাজ চালিয়ে যানি তাস মেনু না হুম কত কিছু লোক আছে কিছু লোকের দিল আফ অন্তর যারা আখ প্রতি ইমান আনে না তারা শয়তানের এই নেটওয়ার্ক এই মিথ্যা মিডিয়া প্রচার প্রপা গানটায় ব্যস্ত থাকবে এগুলা করবে এগুলা বিশ্বাস করবে এগুলাকে ছড়িয়ে দেবে ওগুলাকে আকর্ষিত হওয়ার মতো লোক ও পৃথিবীতে আসে এরা কারা আল্লা দিন আল্লাহেরা নেই তারা তালেই শুধুমাত্র আছে আখরাতের চিন্তা নাই মডার্ন ওয়ার্ল্ড আজকে সভ্য জগৎ তথাকথিত সভ্য জগৎ আবিষ্কার করে করে দুনিয়ার মধ্যে কি আকর্ষণ বাড়ানো যায় আকর্ষণ যেতে যেতে মানুষকে আকর্ষণ দুনিয়াকে বেশি এনজয় করার জন্য একটা কি দরকার টাকা পয়সা দরকার টাকা পয়সার বহু রকমের সাইন্টিফিক রিসার্চ ডেভেলপমেন্ট প্রোগ্রেস টেকনোলজি দুনিয়ার শেষ পর্যায়ে একেবারে পৌঁছা ওইগুলো সব চলতেছে আর এটার সঙ্গে টাকা পয়সার সঙ্গে আরেকটা জিনিস মানুষের মধ্যে আকর্ষণ সেটা কি ফাহেসা কাজ। দুনিয়া এখন কোন দিকে পয়সা আর ফাহেসা কাজ এই দুইটাই তো আকর্ষণ তাই না ফাহসা কাজের কত তরী কে আবিষ্কার হয়েছে কিরকম আকর্ষণ বিভিন্ন কনসার্ট থেকে শুরু করে আপনার সাংস্কৃতিক অঙ্গনে মিডিয়ার মধ্যে সকল জায়গায় কোন জায়গায় এই সমস্ত পর্নোগ্রাফি থেকে শুরু করে দুনিয়ার অন্যতম প্রধান আকর্ষণ না এগুলো হয়ে গেছে তাদের কাছে যে কিছু লোক আছে এরা আখ রাতের কোনো ইমান নাই কোন পরাই মোর কয়েক মরার কথা আলোচনা করো না আপনি এই সমস্ত দেশে যারা অফিস কাজ করে তারা প্রসঙ্গ করেন যদি বলে যে অমুকে আমার ভাইটা মারা গেছে তারপরে রাস্তাটা বন্ধ হয়ে যায় ছয়তানের রাস্তা বন্ধ হয়ে যায় তাহলে প্রচার প্রভাগান এবং শয়তানি নেটওয়ার্ক আরেকটা আছে শুধু মিডিয়া নয় আরেকটা হচ্ছে শয়তানি নেটওয়ার্ক সেটা হচ্ছে মাজামিরুসায়াতিন মাজামির শায়তান কোনটা আজ শয়তানের যন্ত্রপাতি কোনটা বলা হয়েছে হাজিছে বাদ্যযন্ত্র গান বাজনা মাজামির শায়তান এটাও তানে সারাদিন চালাও সারাদিন ওইটাই চলুক সবকিছু মোবাইলের মধ্যে ঢুকে দাও ওইটা ঢুকে দিছেন না শয়তো ঢুকাইটা তারপরে আপনার এই খবরের আগে খবর শুনবে তার মধ্যে কখনো বাধ্য বাজে এটা ধর্ম হয়ে গেছে এটা না হলে বুঝতে না আমার মাঝে কষ্ট লাগে যে ইসলামিক ইস্যু দেখায় মসজিদের ইস্যু দেখা। মাদ্রাসার জন্য করে দেখা ওটার মধ্যে ওইগুলো বাজাইতে হবে দেখা সবকিছুর মধ্যে শয়তান করে কাদের যাদের দিলের মধ্যে আখের কোন দিলের মধ্যে হোক আপনি এগুলো এত খেয়াল করেন না আপনার কাজ চালিয়ে যান ওয়ালে আরো তারা এই শয়তানের রাস্তাটা পেয়ে তারা খুবই খুশি হবে হোক লেট রিজয়েস সেব্রেট তাদের সেলিব্রেশন করুক আর তারা এই সমস্ত ঘটছে আপনি বলছেন ভারি কি মসিবাতে পড়লাম এরপর ঘটনা এমন একটা ঘটিয়েছে আগেটা ভুলে যাবেন এরপরে তিন নম্বরটা ঘটায় দুই নম্বরটা ভুলে যাবেন এই সিরিজ ঘটনা চলছে নবী কারিমসাল্লাম আখরি জমানায় ফেতনায় এমন আসা আসবে ফেতনায় পরে মোমেন বলবে হাজি শরীফে এসেছে আল্লাহ এই ফেতনা এই ফেতনা তো শেষ করে দিবে এই আর উপায় নাই এই ফেতনা আমাদের সবসময় করবে এর চেয়ে বড় ফেতনা হতে পারে না তো আল্লাহ আল্লাহ করে কিছু লোক তে ফেতনায় পরেই যাবে কিছু লোকে যখন আল্লাহ তালা কোন রকমের টিকাই দিবেন এইটা যাওয়ার পরে আরেক ফেতনা আসবে এইটা দেখে মোমেন বলে ইয়া আল্লাহ আগেটা কিছুই ছিল না এটা তো আরো বড় ফেটনা দেখা যায় এবারে তো বাঁচার কোন উপায় নেই আল্লা আল্লাহ করতে করতে মোমেন এখানে কোন রকম বেঁচে গেল কিছুদিন পরে আরেক ফেটনা তখন মোমেন দুই নম্বরটা তো কিছুই ছিল না এইবারে সিরিজ অফ ফেটনা চলতে থাকবে এগুলোর মধ্যে মুখতারিফুন তারা এরকম বানাক বানায় বানায় মিথ্যা কথা এবং বানায় বানি অগঠন ঘটানো এগুলো তারা লেট দেন যে দুই করতে থাক করতে থাক তার মানে সারাদিন আলো নাই সব শেষ এরকম হতাশ হয়ে পড়ে থাকে এরকম করতে বলছেন আল্লাহ রাসুল্লাহ সাল্লা মাধ্যমে আমাদেরকে বলছেন আর তোমাদের কাজ তোমরা করে যাও আমাদের কাজ কি আমরা নিজেরা দিন শিখব আমল করব ছেলে মেয়ে পরিজনকে মেয়েজন আমল করাবো অন্য ভাইদেরকে মুসলমানদেরকে অমুসলমানদেরকে দাওয়াই কাজ করব। এবং এটা ইসলামের কি জিনিস সুন্দর করে তুলে ধরবো আচার ব্যবহার মামানা দিয়ে দেখিয়ে দেব যে দেখো ইসলাম কত ভালো জিনিস এগুলো বরঞ্চ আমরা করবো কিন্তু ওইগুলোর দুঃসংবাদ শুনে একদম ছোড়াযন্ত্র দেখে এত মনে কষ্ট এত হতাশা এটা কিন্তু একজন মোমিনের জন্য ঠিক নয় এটা ইমানের পরিপন্থী সমস্ত নবীরা এই কাজ এই পরিস্থিতি মোকাবিলা করেছেন এবং তাদের উন্মত আমাদের আখেরি নবী মোকাবেলা করেছেন তার উন্মত কেও এরকম পরিস্থিতি মোকাবিলা করে যেতে হবে এবং আপন কাজ চালিয়ে যেতে হবে আল্লাহ ছাড়া আর কাউকে বিচারক মানবো সালিস করার জন্য মানবো তারা বলছে যে ফেরজটা এসে বলে যায় কবর থেকে মুর্দারা উঠে আমার বাপা এসে যদি বলে যায় ইনি আল্লাহ নবী এই সমস্ত আজে বাজে কথা তারা মানুষকে বিশ্বাস করে আমি আল্লাহ পাঠিয়েছি এটা তারা মানে না আর আমি আল্লাহ আপনাকে নবুগতেন্ট দিয়েছি আপনাকে ওয়াহি দিয়েছি আপনাকে সারা দুনিয়ার মানুষের জন্য খবর দিয়ে পাঠালাম আমার কথাকে তারা বিশ্বাস করে না আমার কথা তারা দাম দেয় না বলে ফের আসি বলুক তাহলে বিশ্বাস করবো আপনি বলেন যে আমি আল্লাহ ছাড়া অন্য কোন ব্যক্তির কথা শুনবো তার হুকুমি আমি মানব তার কথাই আমি শুনবো যিনি তোমাদের কাছে কিতাব পাঠিয়েছেন বিস্তারিত আখিরি নবীর কাছে যেমন কিতাব পাঠিয়েছেন ইহুদিনের কাছে নবীা নবী মুসা সালাম আগে নবীদের কাছে সবার কাছে এই সমস্ত কিতাব এসেছিল বিস্তারিত ভাবে তোমরা কিছু জানোইগুলো অন্য কারো কথা বললে আর যারা যাদেরকে আগে কিতাব দিয়েছি ওনার জামানায় যাদেরকে আগে কিতাব দিয়েছি বলতে দুইটা গোষ্ঠী বোঝানো হয় এক হলো মুসা আলাহি সালামের উম্মত আরেক যে এই সাহাআ তার জিজ্ঞেস করেন আল্লাহ পাঠিয়েছেন কিভাবে ওয়াহি পাঠিয়েছেন আপনার কিতাবের সঙ্গে তাদের কিতাবের কত মিল রয়েছে যদি কোনো জায়গা তারা চেঞ্জ করেছে কাজে আগে কিতাব ওয়ালারা ভালো করেই জানে আল্লাহ মুনাজ্জাল রব্বি কাবিল হক যে এই আন আপনার রবির কাছ থেকে নাজিল হয়েছে একদম হাক কোনো সন্দেহ নাই এবং তারা তাই তাদের মধ্যে যারা সত্যি ছিলেন তারা এই কথা শোনার তাদের চোখ দিয়ে কি হয় তাদের চোখ দিয়ে পানি ঝড়ঝর করে পড়ছে আহালি কিতাবের যারা আবদুল সাল্লাম রাজি আল্লাহ যারা ছিলেন তাওরাত ইঞ্জির পড়েছেন তারা শোনার সঙ্গে সঙ্গে তাদের চোখ দিয়ে ঝড়ঝর করে পানি পড়েছে সুহার এটা তো আমাদের রবির কাছ থেকে এসেছে এত সুন্দর তাজাদ ওহিন হয়ে গেছে তারা নিজের দিকে ফেলা তা কুনান্ন মিনাল মুমতারিন হে নবী আপনি শোভা সন্দেহে ভুগবেন না সন্দেহের মধ্যে পড়ে যাবেন না বাহ্য একদম লিটারেলি আক্ষরিক ভাবে তর্জমা করলে বোঝা যায় যে রসুল্লাহ সাল সাল্লামকে একটু সন্দেহ পড়ে গেছেন কিনা আসলে আমি নবী কিনা এরকম সন্দেহ পড়লেন কিনা এরকম সন্দেহ পড়েন নাই আল্লাহ তালা ওনাকে আর একটু কনফার্ম করে দেওয়ার জন্য নিজে একটু জাস্ট বললেন এই কথাটা এবং এটা আসলে দুনিয়ার মানুষের জন্য মেসেজ যে আমি নবীকে বলতেছি এটা তো আমার ওয়াহি আমি দিয়েছি ওটা উনি নিজে বানিয়েছেন কাজে হে নবী আপনি কখনো শোভা সন্দেহে ভুগবেন না অর্থাৎ তারা আপনাকে নিয়ে যে অপপ্রচার করে যে আপনি ইসলাম একটা দিন হক নয় এটা একটি আপনার মন গড়া কথা কাহিনী আপনি জোগাড় করে নিয়ে এসেছেন এগুলো আপনি শুনে মন খারাপ করবেন না ওনাকে একটু সাপোর্ট করার জন্য আল্লাহ তালা কথাটা বলছেন শাব্দিক অর্থে যেটা বোঝায় যে আপনি সভা সন্ধ্যে ভিতরে পতিত হবেন না আসলে রসুল্লাহ সালেন ঠিকই ছিল তিনি সোভা একটু মজবুত করার জন্য আল্লাহ তালাগুলো আপনার রবের কাছ থেকে যে কথাগুলো এসেছে কালিমা তো রব্বিক আপনার কথা রবের কথাগুলো সেদকান ও আদলা প্রত্যেকটি কথা সত্য প্রতিষ্ঠিত অন্যায় কোন কথা কোরআন হাদিস নেই এবং কোন কথা না হক নয় প্রতিটি কথা ধ্রুব সত্য হক আল্লাহ তালার কথাগুলোর মধ্যে কোন পরিবর্তন হয় না হবে না অর্থাৎ ইসলামের কথাগুলো এত মজবুত স্থায়ী সত্য কথা দুনিয়ার পরিস্থিতি যখনই যেরকম হোক সায়েন্টিফিক ডেভেলপমেন্ট হয়ে মানুষ চাঁদের পর্যন্ত যদি গিয়ে থাকে এখানে ইসলাম কি ব্যাকডাইটেড কিছু যেটা একটা আধুনিক আয়ন করতে হবে এত পুরনো ইসলাম চলা এক সময় আমাদের দেশের এই পলিটিশিয়ানগুলো আর ইসলামের দুশ্মন বুদ্ধিজীবী গুলো বলতো চোদ্দশো বছরের ইসলাম দিয়ে কি আধুনিক জমানায় কোন কিছু চালানো সম্ভব ইসলামীজেশন ব্যাগেড দুনিয়া অনেক অগ্রসর হয়ে গেছে তারা মনে করে আল্লাহ তালার কথাগুলো কখনই পরিবর্তন হবে না এবং সারা সবসময় অত্যন্ত আধুনিক হিসেবে থাকবে ইসলাম সর্বকালের সর্বাধুনিক দিন এবং ধর্ম ইসলামের মধ্যে কোন ব্যাকওয়ার্ডনেস নেই যদি কোনো সময় মুসলমানদের আন্ডারস্ট্যান্ডিং এর ভুলের কারণে কে করে থাকে সেটা তাদের দোষ কিন্তু ইসলাম অত্যন্ত আধুনিক ধর্ম কেমত পর্যন্ত ভ্যারি আপ টু ডেট ধর্ম হচ্ছে ইসলাম বলেন তো দেখি দুনিয়ার মধ্যে কোন ধর্মটা ক্লেম করতে পারবে যে আমরা আধুনিক ধর্ম। মধ্যে আপনি পাবেন ব্যাকওয়ার যে ইসলামের কোন ব্যাকওয়ার্ডনেস নেই আলহামদুলিল্লাহ ইসলামের পর্দাকে ব্যাকওয়ার্ডনেস বলো ইসলামের যেগ্রিগেশন কে ব্যাকওয়ার্ডনেস বলো এগুলা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষের জন্য প্রয়োজনীয় নীতি এবং প্রিন্সিপাল যেগুলো সব যুগে লাগবে পরিবার প্রথা কি ব্যাকওয়ার কোন পরিবার নেই তোমার জিন্দিগি হবে যখন যেখানে রাত সেখানে কাত আর এটা সভ্যতার চরম শিখরে আরোহণ হয়েছে কত সুন্দর পারিবারিক প্রথা এত নিয়ামত আল্লাহ তালা এটা উঠে গিয়ে মানুষ কোন সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছে সভ্যতার নামে মানুষ কোন দিকে যাচ্ছে মানুষের অসভ্যতার দিকে যাচ্ছে কি সুন্দর পারিবারিক কথা বিয়ে কি সুন্দর করতে পারে না আর সেটার নাম হচ্ছে সভ্যতা আধুনিকতা আলিম এরপরে আল্লাহ বলছেন শোনেন আল্লাহ তালা সব শুনেন মিডিয়ায় কি বলে প্রচারণায় কি বলে কোন আল্লাহ জালিম কি অন্যায় কথা তো দেয় কি কেসা বানায় কি কাহিনী বানায় কোন ঘটনা ঘটায় কোন রটনা রটায় সব আল্লাহ রা শুনেন স্বামী এবং তিনি আলিম কে কখন কোথায় কি বলে কে তৈরি করে ম্যানুফ্যাকচারিং করতেছে কোন জায়গায় ঘটাবে কোন ম্যানুফ্যাকচারিং করে কোন মিথ্যা কথা সারা দুনিয়ায় ছড়িয়ে দেবে এগুলা সব আলিম তিনি সব জানেন তো জেনে যখন আল্লাহ তালা একটু ধৈর্য ধরেন মুসলমানরা অধৈর্য হয়ে কোন লাভ হবে নবী করিম সাল্লামকে ধৈর্যের কথা বলছেন এই উম্মত কেউ আল্লাহ ধৈর্য কথা বলছে ধৈর্যের সাথে থাকো টিকে থাকো আপনার দায়িত্ব পালন করে যাও আল্লাহ সব দেখছেন সব শুনছেন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 এছাড়াও ওয়েস্ট কোর্ট সব রকমের বই মদিনা ডেটস রিচার্জেবল টর্চ লাইট আতর ও পার্কিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্সেল সালমা ডিজাইনার আবাহা হাউস ওয়ান ওয়ান এইট হোয়াইট চ্যাপেল রোড লন্ডন আপনি যদি অনুসরণ করেন জমিনের মেজরিটি লোকের কথা তাহলে তারা আপনাকে আল্লাহ রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাবে গমরা করে ফেলবে তারা তো সবাই আন্দাজ অনুমানের অনুসরণ করে মাত্র এবং তারা আন্দাজে হাতাহাতি করে অর্থাৎ এরকম করে খোদা খোজাখি করে তাদের আসল কোনো ডাইরেকশন নাই সুন্দর কথা তাহলে পৃথিবীর অধিকাংশ লোক যাদের কাছে হক ওয়াহি নাই তাদের বিভিন্ন তত্ত্ব বিভিন্ন রাষ্ট্র বিধান পারিবারিক বিধান বিচার ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা সুদ টুদকে এমন সুদ এমন ব্যবস্থা হয়ে গেছে দুনিয়ার কোন ব্যবসায় সুদ ছাড়া এমন হয়ে গেছে অচল হয়ে যাবে দুনিয়া মনে হয় তাহলে এগুলা তাদের ধারণা সুদটা তারা ছেড়ে দিক দুনিয়া অর্থনীতিকে চলবে না চলবে না চলবে আরো ভালো চলবে এই দুনিয়া এই সমস্ত রিসেসন আর অর্থনীতি সব কন্ট্রোল হয়ে যাবে কোন বিভিন্ন মন গড় কথা কল্পনা এগুলা নিয়ে হাতাহাতি করে এগুলা তারা খোঁজাখি করে বা এটা নিবে না সেটা নিবে কয়েকদিন পরে এটা নিয়ে আবার উল্টা আবার বেটাই আবার উল্টাও মাঝে মাঝে আমি বলি এই যে রাস্তা করেছে আমাদের সামনে হোয়াটে সামনে দিয়ে রাস্তা কারা মানুষ কোনখান দিয়ে দেবে এখন তো মনে হয় বিদেশে হয়ে গেছে সব এক ভাই সেদিন বললেন বেশি দিন দেখবেন আবার উল্টে ফেলাই সেটা আর এত অ্যাক্সিডেন্ট বাড়ছে এটার পরে এই কয়েকদিন আগে হোয়াটসঅ্যাপে রাস্তা পার হইতে একদম বাসের নিচে চাপা পড়ে শেষ এ বহুত ঘটনা এখানে বলে একদম কয়েক কিছুদিন আগে আরেকজন মারা গিয়েছে সমানে হচ্ছে তো যাই হোক এগুলা মানুষের এই যে এই সমস্ত জিনিস আছে আল্লা তার বহু আগে বলে দিয়েছেন সেগুলাকে আধুনিকতা নামে মানুষ যেভাবে খুব মডার্ন থিঙ্কিং নামে একদম উল্টা পাল্টা করে দিচ্ছে মানব মানবতাকে মানুষ শেষ করে দিয়ে যন্ত্র যন্ত্রের দিকে মানুষ ছুটেছে এগুলো অনেকগুলো কিন্তু মানুষের মধ্যে আন্দাজ অনুমান কয়েকদিন পরে উল্টাইতে হয় কয়েকদিন পরে পাল্টাইতে হয় কয়েকদিন পরে তত্ত্ব চেঞ্জ হয়ে যায় থিওরি চেঞ্জ হয়ে যায় শুরুতে যে কথাটা বলেছেন যে জমিনের অধিকাংশ লোককে ফলো করলে তারা আপনাকে আল্লাহ রাস্তা থেকে গোমরা করে নেবে এই কথাটা সাংঘাতিক কথা এখান থেকেই অনেকে ফতুয়া নিয়েছেন তত্ত্ব উড়ান কারণক্রেসি হারান কারণ ডেমোক্রেসি থিওরি কি মানুষ মেজরিটির কথা রায় অনুযায়ী চলতে হবে মেজরিটি যেদিকে যাবে সেটাই রাইট এই হলে এটা কাজেই গণতন্ত্রের মূল কথা হচ্ছে কথা তাহলে গণতন্ত্র হারাব এটা কিছু লোককে ফতুয়া দিচ্ছে আপনারা শুনেছেন ফতুয়াটা কতটুকু ঠিক কতটুকু ঠিক না বুঝতে তার কাছে কিনা আরেকটা হচ্ছে যে না এটা মেজরিটি অনুযায়ী চলতে হবে ম্যাজরিটি যা তাই তো হবে তাহলে মেজরিটি এখন যদি উল্টা দিকে যায় তাহলে উল্টাটা ঠিক হয়ে যাবে এখানে ইসলামিক প্রিন্সিপাল কি মানুষের জীবনের মৌলিক বিধান হালাল হারাম ধর্ম সংক্রান্ত দিন সংক্রান্ত এবাদত সংক্রান্ত এগুলো কি ম্যাজরিটির ফয়সলা অনুযায়ী হবে আল্লাহ এবং তার রাসুল থেকে পাওয়া যে বিধান সে অনুযায়ী হবে মদ হারাম হবে কি হারাম হবে না কিবেট করার কেন রাইট নাই আল্লাহ যিনি শরীরের প্রণেতা তিনি দিয়ে দিচ্ছেন কাজে এইটা রাইট করার ডিবেট করা তাদের কোনো অধিকার নাই কিন্তু রাস্তাটা ওয়ান করবেন না ডুয়াল ক্যারিজ ওয়ে করবেন এইটা কি কোনো একটা করলে কোরআন হাজি এটার ক্ষেত্রে মেজরিটি লোক কোনটা চায় সেটা গণতান্ত্রিক অধিকার দিয়েছে মানুষকে এবং আমরা দিকে সাহাবাই ক্যারামের সময় সাহাবাই ক্যারামের সময় গণতন্ত্র চর্চা হয়েছে কিন্তু এখনকার গণতন্ত্রের তুলনায় নয় এটা বিশেষ কায়দা সেটা কেমন মেজরিটি লোক চেয়েছেন আবুবাকা আনু খলিফা হোক নাকি রাজে তারা আনু খলিফা হওয়ার প্রস্তাব করলেন আবু বাক আমার পরে তাকে খলিফা পানা কয়েকজন সাহাবি বললেন মানুষ তো অনেক ভালো কিন্তু মেজাজ তো বেশি করা আল্লাহ জানে কোন দিকে ছুটে আবু কি বলেন মোটেই চিন্তা করোনা সে দায়িত্ব পেলে তাকে আল্লাহ এমন বুঝ দিবেন তোমাদের কোনো চিন্তার করার কারণে তাই হলো সবাই অ্যাকসেপ্ট করে ফেললেন এখানে গণতান্ত্রিক অধিকার পাওয়া গেছে মেজরিটি পাওয়া গেছে না পাওয়া যায়নি পাওয়া পাওয়া গেছে সবাই বায়াত করেছেন আলী রাজিল আনটাও যদিও হঠাৎ করে হয়ে গেছে ওসমান রাজিলাহ সময় পান নাই কিন্তু সাহাবির এসে বলছে যে আপনার আপনি খলিফোন করিগেইন মেজোরিটি মেজরিটির বিরুদ্ধে মাইনরিটি কেউ বললাম দখল করছি কিছু এটা ইসলাম পছন্দ করে না এখনকার জামানায় এই যে ভোট দিয়ে গণতান্ত্রিকভাবে আপনার আপনার একজন এলাকার দায়িত্বশীল হবেন অসুবিধা নেই আপনি একটা মসজিদ চালান সেই মসজিদের চেয়ারম্যান কে হবে এটা সবাই মিলে যাকে পছন্দ করে মেজরিটি যাকে পছন্দ করে সেই তো হবে তাই না তে এই যে মেজরিটিকে এতটুকুন এরিয়া এতটুকুন গণতন্ত্র ইসলাম অ্যালাউ করেছে কিন্তু মূল গণতন্ত্রা মৌলিকভাবে পুরো আইডিওলজির মধ্যে যদি আসে মত হালাল হবে কি হবে না তারপরে এইভাবে করে এক একটা জিনিসের ডিবেট করার মতো যে গণতন্ত্র ওইটাকে ইসলাম এলাও করেনি তাহলে এখানে যারা ডিবেট করেন খা। পুরো গণতন্ত্র ওই মূল একেবারে সবকিছু সহজে ভাবে ইসলাম অ্যালাউ করতে পারে না ঠিক তেমনি আবার ইসলামে কোন মানুষের কোন মৌলিক অধিকার নাই সুরাই নিজাম নাই পরামর্শ ভিত্তিক মেজরিটির কোন রাইট নাই এটাও ইসলাম নয় এই আয়াতকে মাঝে মাঝে আর কিছু লোক আবার ওই গণতন্ত্রের পুরো জিনিসটাকে মনে হয় তারা মনে করেন এটাই ইসলামের অল্টারনেটিভ সেটাই পুরো ইসলাম এখানে অনেকে মিস্টেক করছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে যে দিন দিয়েছেন এটা এটা এই দিনের নাম ইসলাম এইটার নাম গণতন্ত্রও গণতন্ত্র পুঁজিবাদনা এটার অন্য কোন নাম নাম কি ইসলাম এখানে জনগণের রাইট আছে না নাই আছে। জনগণে দায়িত্ব কে নেবে ক্ষমতা কে যাবে জনগণ তাকে ঠিক করে তাহলে ভোট ভোটাধিকার দায়িত্বশীল নির্বাচন করার ক্ষমতা ইসলাম মানুষকে দিয়েছে এখন আল্লাহ বলছেন তারা যে সমস্ত তত্ত্ব তত্ত্ব প্রিন্সিপাল নিয়ে আসে এগুলো সমস্ত মানুষের মন গোড়া এগুলো কয়দিন পরে পাল্টাতে হবে কয়দিন পরে চেঞ্জ করতে হবে আবার নতুন করে তার এক্সপেরিমেন্ট করে আবার সেটা হাতাহাতি করে শুধু খোঁজা কিন্তু কত সুন্দর ইসলাম রয়েছে রব ভালো করেই জানেন কোন ব্যক্তি কে কে কারা তার রাস্তা থেকে গোমরা হয়ে চলে যায় আর তিনি সেটা ভালো করে জানেন কারা হেদায়তের পথে আছে তারা সঠিক পথ প্রাপ্ত হয়ে আছে তাদেরকে তিনি চিনেন কাদের সবসময় যদি শুধু মেজরিটির কথা শুনে হয় তাহলে ইসলাম কিন্তু আর থাকবে না আল্লাহ তালা বলেন অন্য এদের আগে পৃথিবীর অধিকাংশ লোক গোমরা হয়ে গেছে কাদের অধিকাংশ হকের উপরে থাকে না অধিকাংশ অনেক সময় গোমরা হয়ে যায় হেনবি অধিকাংশ লোক আপনি চাইলেও ইমানদার হবে না পৃথিবীতে এখন ইমানদার আছে কোন জমান যদি বলে মদিনা শরীর সবাই ইমানদার সিলেক্ট তখন পৃথিবীর জনগোষ্ঠীর মধ্যে তখন কি তারা মেজরিটি ছিলেন ন এরপরে খেলাফা রাশে তারপরে খেলাফা উমাবিয়া খেলাফা আব্বাসিয়ার মধ্যে অনেক লোক ইসলাম কবুল করেছে তারপরে নিয়ম হচ্ছে করবেন এগুলো কি পাবলিকের প্রেসারে হবে না ইমাম আহ আলে আলিমালোকদের আলেমদের নেতৃত্বে চলবে কোরআন হাদিসের কথা তাহলে অনেক কিছু আছে এই ক্ষেত্রে ইমাম সাহেব দেখে পাবলিক কি মনে করে সেই দিকে যাই এটা কি রাইট তরীক হবে পাবলিক নিয়ে আসতে হবে কোন দিকে কোরআন এবং হাদিসের দিকে তারা মসজিদ চালাবেন ইমামতি করবেন আলেম হবেন ওয়াইস করবেন ইসলামিক সংগঠন চালাবেন দাওয়াতি কাজ করবেন পাবলিক কি চাষ সেটা করো এই শুধু ওইটা করবে পাবলিক এ শুধু খুশি করবে না আল্লাহকে খুশি করতে হবে এবং লোকদেরকে চেষ্টা করে কষ্ট করে বুঝে শুনে হাতে পায় ধরে কায়দা করে আল্লাহ দিকে আনতে হবে অনেক লোকের আসে যে একটা তামসা তামসর আয়োজন করা খুব হই হুল্লোড় করা বহু যুবক যুবতীরা আসবে এটা ইসলামিক দাওয়াতি কাজ খুব আকর্ষণীয় হয়ে যাবে আল্লাহ তালার তরিকা বাদ দিয়ে নবী করিমাল তরিকা বাদ দিয়ে দাওয়া অনেক যুবক যুবতীকে জোগাড় করে দিলাম একসঙ্গে খুব ইসলামীকে একবারে ইন্টারন্যাশনাল স্পিচের মাইক তাই ফেটে যাচ্ছে আল্লাহ তালা কবুল না আল্লাহ নবীর আল্লাহ রবের রাস্তার দিকে ডাকবো রাস্তাটা নিবে শানিতে হবে নাকি কাজ আল্লাহ নবীর রাস্তায় আসতে হবে দেখা যায় এটা আমরা ভুল বুঝি যে পাবলিক কোনটা করলে খুশি হবে ওইটা করি বিভিন্ন প্রতিষ্ঠান চালান তাদের মধ্যে এই কনসিডারেশনটা সংগত কারণে আসে অযৌক্তিক নয় যুক্তি কারণে আসে প্রতিষ্ঠান হ্যাঁ অবশ্যই করা উচিত কিন্তু হ্যাপি করতে গিয়ে যদি করতে হয় এই হ্যাপি করা যাবে না এখন আরেকটি হুকুম আল্লাহ তালা দিচ্ছেন খাও ওই পশুকে যেটি করা হয়েছে নাম নিয়ে। যদি সত্যি আল্লাহর আয়াতের উপর হালাল দিকে আল্লাহ অনেক পশু পৃথিবীতে জবাই হয় অনেক তরিকায় জবাই হয় কোন তরিকার জবাই করা পশুটা আমাদের জন্য হালাল যেটা আল্লাহ তালার নামে জবাই করা হয়েছে একমাত্র ওই পশুটাই হালাল অন্য পশুটা যদিও জবাই করা হলো কিন্তু আল্লাহর নাম নেওয়া হয় নাই সেটা খাওয়া আমাদের জন্য হালাল হবে না তুমাই ইন্না ক্যাসি রু নি আহিম বে আল তোমাদের কি হলো যে তোমরা যেটার উপর আল্লাহর নাম করা হয়েছে সেটা খাও না অর্থাৎ সেটা না খেয়ে অন্যটা খাও বা এটা খাওয়ার জন্য চেষ্টা করো না পাইলেই খাবার খেয়ে ফেলো হালাল কিনা খবর নাও না অথচ আল্লাহ তালা তোমাদেরকে পরিষ্কার করে বলে দিয়েছেন কোন জিনিস হারান পৃথিবীর মধ্যে যত জিনিস আছে অধিকাংশ জিনিস কি হালাল না অধিকাংশ জিনিস হারাম অধিকাংশ জিনিস হালাল তো কাজে আমাদের হালালের জগৎটা একেবারে কম না আপনি এখন এক জায়গায় খেতে বসছেন সেখানে হালাল গোস্ত নাই তো সেখানে কি আছে আপনি অল্টারনেটিভ কি হতে পারে সবজি আছে মাছ আছে ফ্রুট আছে সালাদ আছে ডিম আছে দুধ আছে কম আছে নাকি গোস্ত একটু না খাইতে পারলে কিছু আপনার জিভা থামতে পারে না কয়েকদিন আগে একটা বাংলাদেশে একটা বড় বিশ্ববিদ্যালয় নাম করা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর ছিলেন এখানে ছাত্রদেরকে একটু কথাবার্তা বলতেছিলেন আমি সেখানে ছিলাম তো তিনি বললেন আমি গেলাম আমেরিকায় আমাদের দেশ থেকে বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলার প্রভাইস চ্যান্সেলার স্ট্রেজার আর নাম করা সহ চল্লিশ পঞ্চাশ জন একটা ডেলিগেশন গিয়েছে উনিও আসেন সেখানে ওখানে যা দিছে খাবার সব খাচ্ছে শুকর টুকর সব খাচ্ছে প্রফেসররা মুশকিল চিন্তা করে দেখেন মানে এই প্যাটের এটা সহ্য করে জিবার স্বাদ সহ্য করছে না হালাল খাওয়া যে কত জরুরি হালাল গজা শরীরের জন্য কত দরকার যে শরীর হারাম গাজা দ্বারা নিউট্রিশন পেয়েছে হারাম গেজা দ্বারা শরীর গঠন হয়েছে রক্ত মাংস হয়েছে রক্ত মাংস গঠিত হয়েছে এই শরীর জাহান্নামের জন্যই উপযুক্ত জান্নাতের জন্য উপযুক্ত নয় আল্লাহ খাওয়ার জন্য হারাম খাবার খাওয়া গেছে বাস এই টাকা দিয়ে আমি নিজে খাবো বাড়ি কিনবো আমার ছেলে মেয়েকে খাওয়াবো গাড়ি কিনবো সবকি জাহান জন্য উপযুক্ত হবে হারাম টাকা রোজগার করে আপনি আপনার ছেলে হারাম খাদ্য খাওয়াচ্ছেন কারণ হারাম ইনকাম থেকে কিনেছে। তো আল্লাহ এই হালালের কথা আমাদেরকে গুরুত্ব দিচ্ছেন হারাম থেকে বর্জন করতে বলেছেন খাওয়া দাওয়ার ক্ষেত্রে এই জন্য মুসলমানদেরকে একসময় আসছিল এখানে আমাদের মুরুবীরে যারা আইসিলেন অনেকে অনেক হারাম খেয়েছেন আল্লাহ মাফ করে দিচ্ছি আপনার সবজি ফ্রুট খেয়ে জীবন কাটাই হবে মুসলমানদের এত জীব স্বাদ আমরা সামলাইতে পারি না হারাম খাই আপনি জৈন ধর্মের অনুসারী আছে ভেজিটেরিয়ান আছে দেখেন তাদের কোন ধর্ম না এরপরে ভেজিটেরিয়ানা যদি সামান্য কিছু একটু গোষ্ঠীর টাচ পায় সে তো খাবেই না হারামের থেকে অন্য কিছু মনে করে আর সে পারে আর মুসলমান পারে না। এত খাওয়ার কাছে হারামের কাছে। হ্যাঁ ইল্লা ইলাই যদি এমন কোন অবস্থা হয় যে কোন সময় তুমি এমন জায়গায় গিয়ে পৌঁছে গেছো আজ কয়েকদিন হারাল হালাল খানা খুঁজে পাও না সবজিও নাই ভেজিটেবল নাই শুধু সাদা ভাত খাওয়ার ব্যবস্থাও নাই আসে শুধু হারাম যেটাই আছে সেটাই হারাম এইরকম জায়গায় যদি হালাল করা হয়েছে অ্যালাউ করা হয়েছে তখনও খুব মজা করে প্যাট ভরে খাবেন যতটুকু খালি জান বাঁচে একটু এতটুকু আল্লাহ অ্যালাউ করেছেন তো আমাদের সমাজে এই পর্যন্ত আমার জীবনে যে পরিস্থিতি আসেনি আপনার কারো জীবনে আসে নাকি আসে নাই আলহামদুলিল্লাহ এই পরীক্ষা আল্লাহ আমাদেরকে আল্লাহ কাছে আবদার করি আবেদন করি তিনি যেন কখনো আমাদের কেমন পরীক্ষায় না ফেলেন একটু হারাম মুখে দিতে হয় যান জন্য এই অবস্থা থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই সেটা সঙ্গে আপনার একটা তুলনা করতে পারেন যে ঔষধ জাতীয় জিনিস যদি এমন কোন ঔষধ থাকে মেডিসিন থাকে যেটার মধ্যে হারাম ইনগ্রিডিয়েন্ট এর কোন বিকল্প নাই একমাত্র ওইটাই আছে। তখন জান বাঁচানোর ফরজ এইটা বোধ আমরা কেউ কেউ বাধ্য হয়ে গ্রহণ করতে হয়েছে তাই না এটা এই আয়াতের এই কনসেপ্টে পড়ে ইল্লা মাত্র ইলাইহে যেটার জন্য তোমার কোনো গতি ছিল না তোমার কোনো উপায় ছিল না এইটা ঔষধের ক্ষেত্রে একমাত্র প্রযোজ্য তাও দেখতে হবে ঔষধটার বিকল্প আছে কিনা সাবস্টিউট পাওয়া যায় কিনা সেটা খোঁজার পরে যদি ব্যর্থ হয়ে যায় তাহলে একমাত্র এইরকমটা খাওয়া মত কিছু লোকেরা তারা মানুষকে বিভ্রান্ত করে তাদের নফসের চাহিদা দ্বারা প্রভাবান্বিত হয়ে নিজেরা তো এরকম করেই অন্যদেরকে ঈদ এলুন ওই শয়ের কাজ অন্যদেরকে এদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ঘৃণা করেন যারা অন্য মানুষকে যাওয়ার জন্য তাদের জন্য করে। তাদের জন্য বিভিন্ন রকম পরিকল্পনা নিয়ে গিয়ে আসে ওইটা শয়তানের কাজ। কাজে কিছু লোক আছে যারা উইদাউট নলেজ কোন দলিল প্রমাণ ছাড়া মন গড়া কথা নিয়ে বিভিন্ন তত্ত্ব আবিষ্কার করে বিভিন্ন তারা পথে নিয়ে যায় আলার পথ থেকে বিভ্রান্ত করে এই যে মনে করেন মিডিয়ার মধ্যে এত কিছু আসে একটা তো হলো মিডিয়াটা ফাহা কাজকে ছড়িয়ে দেওয়ার জন্য একটা বিরাট মাধ্যম তাই না বিভিন্ন রকমের কুকর্মের এই সাজানো আছে কোন জায়গায় এই মিডিয়ার মধ্যে এই মোবাইল ফোন থেকে স্মার্টফোন থেকে শুরু করে ইন্টারনেটের মধ্যে যা আছে। এইগুলো এই যন্ত্রপাতি গুলো এই নেটওয়ার্ক গুলো অত্যন্ত খতরনাক এগুলোর আহ দিয়ে মানুষকে অপপথে কুপথে নেওয়ার কিরকম হাতিয়ার তাহলে এগুলো আমাদের দেশে মিশরুম দেশেও সব দেশেও সব জায়গায়। এই যে ইয়াংদের একদম কচি বয়সের বাচ্চাদের চরিত্র নষ্ট হচ্ছে কোনটা দা এই মিডিয়া এই সোশ্যাল মিডিয়া বলেন আর আদার মিডিয়া বলেন আর মোবাইল নেটওয়ার্ক বলেন এই স্মার্টফোন বলেন এই ইন্টারনেট বলেন এইগুলোর মাধ্যমে একদম শেষ সমস্ত খাহেসাবকে এভাবে ঢুকিয়ে রেখেছে যে আমাদের ইয়ং কচি বয়সে ছেলে মেয়েদেরকে এরকম করে টানছে টেনে দ্রুত গতিতে তাদেরকে একদম ধ্বংসের অতল তলে নিয়ে যাচ্ছে আল্লাহ তালা হেফাজত করা একজন পিতা মাতাকে কি পরিমাণ সতর্ক থাকতো কত সতর্ক থাকতো আল্লাহ আপনারা ভালো করেই জানেন কারা সীমা লঙ্ঘন করছে এই যে সীমালঙ্ঘন করে এই সমস্ত মনকার ছড়ানোর পিছনে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করার পিছনে এই সমস্যা সমস্ত সীমালঙ্ঘনকারী সম্পর্কে আল্লাহ কি জানেন না জানেন না তাদেরকে আল্লাহ তাল্লাহ জানলে চান দিয়েছেন কেন সুযোগ দেন কেন আপনার মনে অভিযোগ না আল্লাহ তাল্লাহ বলেন আল্লাহ জানেন তো আল্লাহর কাজ তো আল্লাহ করবেনি তোমরা এই যে গুণার মধ্যে যে সমস্যা প্রকাশ্য গুণা অপ্রকাশ্য গুণা দেখা যায় এমন গুণা যেগুলো দেখা যায় না এমন গুণা এগুলা সম্পর্কে এগুলা সব ছেড়ে দাও আমরা অনেক সময় যে দুনা দেখা যায় সবাই দেখবে ওটা থেকে তো সবাই একটু ভয়ে থাকি দূরে থাকি আর যেটা কেউ দেখে না গোপনটা ওটা করতে আমরা এত খেয়াল করি না বা হয়তোবাকে তাহলে দুইটাই আল্লাহ তালা জানেন তোমরা দু ছেড়ে দাও যা কিছু তারা অন্যয় অপকর্ম করে গিয়েছে তাহলে গুনাগারদের শাস্তি আল্লাহর কাছে নিশ্চিত হয়ে আছে পেতে হবে আলান আও ভাইরা আল হ্যাঁ আহ আলান আলান নগদ হোক বাকি হোক দুনিয়া হোকার আখেরাত হোক পেতেই হবে এই গুণার শাস্তি কাজে গুণা ছাড়তে হবে গুণার ছোট হোক বড় হোক প্রকাশ্যকাশ্য হোক সবগুলো ছেড়ে দিয়ে গুনার পথ ছেড়ে দিয়ে নেকির পথে আসা পথে আসা আল্লাহ তালা আস্থার দিকে আসার জন্য আল্লাহ তালা আমাদেরকে আহ্বান করছেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে তফিক দান করুন ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমাদের তার শিশুর হবে সুরা আল আন আমের একশো নম্বর আয়াত থেকে